بسم الله الرحمن الرحيم يا أيها الذين من اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسس ولا يغتب بعضكم بعضا মৈত এবং আমার মুরুব্বিয়ান এজান ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা দিনী মাহফিল নুরানি মজলিস মোবারক জলসা পবিত্র কোরআন শরীফের নুরানি মজলিস আল্লাহাক আমাদেরকে পর্যন্ত সুস্থ রাখি দুনিয়ার বিকাশকান থেকে মুক্ত রাখি বিশেষ করে গুলার কাম খারাপ কাম থেকে আল্লাপাক আমাদেরকে দূরে রাখি শরীর হবার তহফিকানায় করলেন সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে মাওলার দরবারে অন্তর অন্তস্থল থেকে কালীমাতু শখর জানাই আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তাজার হাবিব রসুল আকরম শফি আজম সরবারেদ আলম হাবিব কিবরিয়া আশরফুল আন্দিয়া সৈয়দুল মুরসালিন শফি হুল মুজমিদিন রহমতুল্লিল আলমিন ইমামুল নাবি গিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি দরবারে लाख कठी बरुदु सालम हादिया अवगत हुई अल्ला जतटूक दान करें सुनबोम नियते आखिर जमाना कुरान हदीसर ज्ञान बाड़ी जाए कंतु अमल कमे जा महफिल कंतु अमल कमे जा আল্লাহ পাকেন নবী মোহাম্মদ মুস্তফা আসল আসলাম আল্লাহ মতে খয়ামত বর্ণনা করেছেন আল্লাহাক যেন আমাদেরকে আমল করার তফিক দান করেন এবং যারা এই পবিত্র মাহফিল ব্যবস্থা করেছেন পবিত্র মাসে আল্লাহ আবুদেরকে যেন সুখী রাখেন শান্তিতে রাখেন কোরআন শরীফের মাস রমজান মাস সোনার সোহাগা আমরা আগায়াতের অর্থটা বুঝিনি বান্দা গান্দিগণ ইবু কানি তোমরা দূরে থাকো অহেতুক মন্তব্য করা থেকে মানুষের ব্যাপারে তোমরা আজাবাজে মন্তব্য করবা না अहैतुक मंतव्य करबाना बहु मंत्य गुना पप हालासा तुम्हारा कारो गोपन दोष गोफन दोष तुम्हारा तलाश करबाना खुखी मारिया पिछे पड़िया गोपन दोष गुला तलाश करवाना এবং আল্লাহফাক আবার বলেন তারপর ওয়ালা ইয়াব এবং মোহমেন তোমরা একে অপরের পিছনে তার দোষগুলা আলোচনা না যেগুলি সেই শুনলে খারাপ মনে করে তার আইগুলা তার দোষগুলা তোমরা একে অপরের সাথে আলোচনা না। নিজের ইমান্দার বাইর দোষগুলা পিছনে বলা মানি আল্লাহ নিজেই বলেন जर मरा गोस्तुम तुम गोस्त मित गोस्त तुम्हरा खा पकारुमुहरा क्यों भलोबो ना आल्लाजे तुमरा तो खराब मना कर तुम्हारा परिवार थी पर समालोचना बंदनगर चट्ट्रामे प्राचीनतम आंदरकिल्ला शाहिजामी मस्जिद मार्केट द्वित तलाय अवस्थित आई सीबी प्रडक्शन इसलामिक कैसेट विधानतम सहस्राधिक कैसेट सीडीसी तथा माल्टीमिडिया प्रोडक्शन वज माहफिल तेलावत इसलमी संगीत हाम नाथ डक्यूमेंटारी फिल्म नाटक कौतुक सह विभिन्न इसलमी माल्टीमिडिया प्रोडक्शन समूह पाइकारी और खुचरा बिक्रय है সিবি প্রডাকশন ইসলামিক ক্যাসেট বিতান শাহিজ আমি মসজিদ মার্কেট দ্বিতীয় তলা আন্দুর কিল্লা চট্টগ্রাম থেকে পরের আই বলা থেকে পিছনে দূরে থাকো তোমরা আল্লাহ করো রাহিম আল্লাহ নিচ্ছই কারি এবং সম্বোধন করলেন সম্মানিক সম্মধন আমার মৌমেন বান্দাবান্দিগণ এখানে একটা খুশির বিষয় আছে সেটা হল আমরা যে কিছু জমিন ইমানদার বান্দাবান্দি আছি এটা আমাদের মালিকে এটা স্বীকৃতি দিয়েছেন উনি সেটা মেনে নিয়েছেন জামার বান্দা বান্দি জমিনে আছে এতে আমরা খুশি হওয়ার বিষয় আলহামদুলিল্লাহ এবং অর্থ দেওয়া। আমরা তারা কালীমাইয়া তাই বা পড়েছি অন্তর্দিয়া বিশ্বাস করেছি এবং সমস্ত কিতাব আমরা বিশ্বাস করেছি পরকাল বিশ্বাস করেছি নবীর অসুলকে বিশ্বাস করেছি আমরা আল্লাপকে বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করার মাধ্যমে আমরা আমাদেরকে নিরাপত্তা দিলাম আমরা যখন মতের বিশ্বাস হব আমাদের আজাব হবে না শান্তি মতের ফের স্থাগন নরম তুলতুলে রেশমি কাপড় নিয়ে আসবেন আমাদের উটা সেখানে নিয়ে, মারহাবা দিয়া এই নামক জাগার উপরের দিকে নিয়ে যাবেন শান্তি নিরাপত্তা আমরা মারা যাওয়ার পরও এভাবে কত সুন্দর একটা দুলার মতো আমাদেরকে কাপড় দেওয়া হয় দুলাকে জমা সাজানো হয় আমাদেরকে কাপড় দেওয়া হয় সেজদার জায়গাতে আমাদেরকে এভাবে আতর দেওয়া হয় এভাবে আমাদেরকে সাদা কাপড় দেওয়া হয় সাদা কাপড় সম্মান এভাবে আমাদেরকে কোনো সিঙ্গেল কুকুরে না খাওয়া মতো আমাদেরকে ফুটিয়ে মাটির নিচে ডাকিয়ে রাখা হয় আবার আমাদের জানাজন নামাজ করা হয় আর বিশ্বাসে জন से एक जन ईमानदारदार पक्ष माफ चाह आल्लाफक उचिलादार खबरे गबर निजे तुम मटर उपर हेबाजत करो हमें शांति पे तुम्हें को समय मोहब्बत देखाते परि नहीं आज के बुके आसे गेस आज हमारी शा तो स्वा हमें सत्तरी गज प्रशस्त गलम जाते तुम्हार कष्टा हैजरता आज हमें एक शखिर पथ हमें खोला हुई गलम जाते तुम्हार उठते बढ़ते बसते तुम जान असुविधा ना कबर निजे हम जो कबरती उठब मदर जा তাদের শরীরে পাওয়া যা গোড়া খত আনবে ইমানদারের জন্য আমাদের হাঁটে হাতে যাবে না ইমানদার তখন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা কিন্তু আমাদের জন্য মনে হবে এক ওয়াক্ত নামাজের সময় এক ওয়াক্ত নামাজের সময় এবং যত ইমানদার দিনে এতে আছে দুর্বল ইমানদার হোক সদর ইমানদার হোক সিডি পুকুরি করে নাই তাদের আমল নামাডাতে আসবে আর তারা সবাই আমরা এভাবে সেতে চিকন সেতে ধার আমরা যখন উঠবো এটা চিকনও হবে না দাঁড়ো হবে না এটা বিরাট রাস্তা হয়ে যাবে এবং দুজক নিজেই বলবে তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার ইমানে নূরের কারণে আমার দোজগের আগুন নিবি যেতেছে दूज निजेन इमानदार तुम्हें ता हुए जाओ तुम्हारी इन नूर कारण दूजगर आगु निविदे আমাদেরকে ডাকিলেন নিশ্চয়ই আমরা নাসারা নয় আমরা হিন্দু নয় আমরা বামপন্থী নয় আমরা ইমানদার সাতটা জিনিস বিশ্বাস করলে ইমানদার হতে পারে কটা জিনিস হয়তো কারো আমল কম কারো আমল বেশি আদি আছে আমল কম উনি দুর্বল ইমানদার আর আমল বেশি উনি মজবুত ইমানদার কিন্তু মঙ্গল রয়েছে আল্লাহ করেন দুর্বল ইমানদার থেকে সবল ইমানদার ভালো কিন্তু দনু ইমানদারের মধ্যে মঙ্গল রয়েছে দনো ইমানদারের মধ্যে মঙ্গল রয়েছে এবং सब इमाननाते जाते दाम हल लाला सब इमान तार्नाते जा मूल कारण कलिमाइए तैया आसे भी दायी और सब काफे दुजगे जावर इट मूल कारण कलिमाइए तैया नाई भी दाय कल तैया नाइविदायी जिन विश्वास कर लेमानदार निश्चय ईमानदार इंशाला अपनादार्ला इंशाला षोलोना ईमानदार बत्रिस आना ईमानदार अल्लाह ईमानदार के डाक दिलेज अहेतुक मंत्य जा को व्यक्तर बेपारे तुम्हारे बाची थको एगल बदभास मानुष्य बेपारे अहेतुक मंत्य करी आल्लाको सृष्टि करलब हालत उन्हीं भलो जानेंगे रोगी हमारा रोगे रुगी इल्लाफाक भलो जाना मंत्य करी बस खराब मंत्य अहेतुक इूब खराब कथा হারেশ্বরী একবার আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সল্লা আমাদের এক কে রাস্তা উনি এক জায়গায় যাচ্ছেন সাহাবাই করাম পাশে আছেন হঠাৎ আমাদের নবুল আসলাম বলি উঠলেন আমার সাহাবিরা ইনি আমার বিবি। সাহাবাই করাম বললেন নবী আপনি কথায় কেন বললেন তোমরা আমার সাথে একটা মেয়ে লোক দেখতেছ হয়তো তোমাদের মনে শয়তান কথা আনি দিবে উনি নবী आल्ला केविद्धा जामा पवित्र दिल जान इटना आसे इनारेबी नदी मत व्यक्ति उन्हीं अबबाद बाचते चेषा करहतुक मंत्य कर কেউ করবে উনি সেখান থেকে বাঁচতে চেষ্টা করেছেন আমরাও যেন আমাদের উপরে মন্তব্য করতে না পারে আমরা সেভাবে সন্তস্থল থেকে আমরা দূরে থাকব এবং আমরা এখান থেকে শিক্ষা লাভ করলাম হয়তো যিনি মন্তব্য করবেন বা অভ্যাস আসছে তাকে বলে দিলাম আসল ব্যাপার এইটা এটা নয় আমরা এখান থেকে শিক্ষা লাভ করলাম মানুষের সাথে শয়তান থাকে রগে রোগে হাঁটে শয়তান এভাবে আমাদেরকে গুণাত ফেলাইতে পারে তা আল্লাফাক আমাদেরকে বললেন তোমরা অহেতুক কোন কারো ব্যাপারে মন্তব্য করবা না শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হদ জকাত নয় এগুলিও দিন এগুলি আবাদত এগুলি ইসলাম এগুলিও ইমাম যদি এগুলি প্রয়োজন না হতেন তো আল্লাফাক বললেন কেন আল্লাপা বললেন কেন পুরা দিন হল নসিহক পুরা দিন মতের চালো লাভ পরকালো লাভ লাভে লাভ পারিবারিক জীবনও লাভ সামাজিক জীবনও লাভ আমাদের ব্যক্তিগত জীবনও লাভ আন্তর্জাতিক জীবনও লাভ ইসলাম শাস্ত্রে যেখানে আমরা মুসিবতে इलमाम शांति अगर शांति हासर शांति प्रसरत शांति मत समय शांति और जाननाते गलेकाल शांति थक दोष आल्लाध करते कुरान शरीफ हलफा दूर शारीरिक शाफा तोरीफार शाफास्त रोग आत्मार मध्य आसते समस्त रोगा जान समस्त रोग थ दूरे थकते आल्ला पार्पर তোমরা খবর কোন কারো গোপন দোষ তারা পিছনে পড়বা না অপদস্থ করবো অপমান করবো আপনি শনিবার আজ আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা আসালাম বলছেন যে ব্যক্তি কারো গোপন কোন দোষকে প্রকাশ করে দেয় আল্লাহ এই ব্যক্তির গোপন গুণাকে প্রকাশ করে वे वे वे वे तार तार देखे पर बलिमे आदि घर भर व्यक्ति चूरी मारी दे मारि दे तीर मारि दे चु नष्ट एर को गुणाबेना छिद्र से देखते भरे दोष गुला प्रकाश कर दीबी लाछित कर लाछित कर नबी मोहम्मद मुस्तफा असलम बोल इमानदार इज्जत नष्ट करो हराम ইমানদারের মাল নষ্ট করো হারাম ইমানদারের যান নষ্ট করো বলেন না হারাম ইমানদার আরেক ইমানদারকে যানের নিরাপদ দিতে হবে মালের নিরাপত্তা দিতে হবে ইজ্জতের নিরাপত্তাও দিতে হবে স্তফা সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমান সে আরেক মুসলমানের ইজ্জত বহাল লাগতে হবে তার মালকেও সে নষ্ট করতে পারবে না এবং তার যানকেও সে জলমবাদ করে হত্যা করতে পারবে না মালকে হেফাজত করতে হবে আরেক ইমানদারের হেফাজত করতে হবে আল্লাহ মুস্তফা বলছেন যে ব্যক্তি কোন ইমানদারের কোন গোপন দোষকে সেই প্রকাশ করে নাই ভাগ এই ব্যক্তির গোপন প্রকাশ করবে না খবরদার তোমরা আমার কানে কানে কারো দোষ বোঝবে না আমি যেন সকালবেলা ঘুমের থেকে উঠতে আমি সবাইকে যেন সমান দেখতে পারি তোমরা আমার কানে কানে কোন স্বাভাবিক দোষ বোঝবে না করবে না ও আনা সালিম সদর হাদিসা আছে আমি সকালবেলা গুণক্তি উঠলাম যেন আমার কলক আমার সিনে যেন পরিষ্কার থাকে আমি মনোপূর্ণ না থাকি তোমরা আমার কানে কানে কোন সাহাবির গোপন বোষের কথা বলব না আচ্ছা আল্লাহ তারপরে বলেন আমার বান্দাবান্দি पुरुष महिला तुम्हारा खबरदार एके अपर दोष गाता लाछित करते नियते तुम्हारा अपरिषुली आसल इतना आरो शब्द तरह मूल अक्षर हल रईन या मूल अक्षर हल की बुलन तो रईन या অর্থাৎ অনুপস্থিত থাকা হাজির না থাকা আমরা জানাজে বলি আল্লাহ না এটা হল দোয়া বনাজাল নামাজ দোয়া মহিয়তের জন্য নামাজ আল্লাহাকের জন্য অর্থ হল আল্লাহাক আমাদেরকে মাফ করে দেন রৃন্দা হোক মুর্দা হোক পুরুষ হোক মহিলা হোক শাহিদিনা উপস্থিত হোক বা গাইবই হোক দার পরে আর কবরে যাওয়া লাগবে না মাটির উপরে থাকি যাবে যদি আপনারাই বুঝতে পারেন দুশের বছর আগে এই বেদা ছিল না এটা নতুন আবিষ্কার করা হয়েছে জানাজার নামাজটাই দোয়া জানাজার নমস্তাই দোয়া আল্লাহুম্মা আফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া ওমসানা হুযোয়া তো যাওয়ার পরে আবার দোয়া আবার দোয়া লাগবে আবার দোয়া লাগবে তোর লাশ কবরে যাওয়া লাগবে না মাটিতে থাকি যাবে আর দেখতে পাই বিশেষ করি টাকাওয়ালা ওলি পয়সাওয়ালা কইলে না তাহলে এদের দোয়া বেশি হয় আবি সওয়ালা কুলি মজদুর মারা গেলে আমরা কই কে মরে গেছে রে তো গেছে কারণ এর পিছনে টাকা নাই তো এর পিছনে কি নেতাদের কারণে আর বন্দ আলেমদের কারণে ইসলাম নষ্ট হয়ে যা, ইসলামের রূপরেখাটা নষ্ট করেছে তারা সম্মানের কারণে আর মালের কারণে মাল পাবে এবং पा इस हकता ग्रहण कर देा है बोले देवा जाना जान नाम आता दवा नई पीछे बला हैल्ञानिक अर्थ शरियतर बसा रीवत बला का लाछित कर देते पीछने तोषा बला है इंग्ब बोलते करवा ना इटा करबाना एक इतना कैक प्रकार होते शारीरिक दोष होते अथवा तालक दोष होते आब्बा मार दोष होते তার দিদির দোষ হইতে পারে এবং তার দিনে বিদেশ হতে পারে তার দিদি দোষ হতে পারে এভাবে অগরকে বলে দিলাম লাঞ্ছিত করার নিয়মে অবদস্থ করার নিয়মে এটা হারাম এতে আবার মুখ হতে পারে এতে আবার শোক হতে পারে এতে আবার নাকি দেহ হইতে পারে এটা হাতে ইশারা হইতে পারে আমরা অভ্যাস আসে সবাইকে গ্রামের মানুষ এখন শহরে আসছি আমরা এভাবে আপনি ফোটোফট দি করলেন অথবা ইটা আপনি হাতের বিভ করলেন অথবা আপনি নাক মাটা করিয়া সামনে হইতে পারে এটা পিছনে হইতে পারে সামনে বলি আর বলে না সামনে বলে যে বেহাই এবং তাকে লাঞ্ছিত করা তাকে কষ্ট দেওয়া আর দোষগুলো তার সামনে বলি দিলাম অপর ব্যক্তি তাকে বেশি হইলো এবং সে কষ্ট বেশি পাইলো আল্লাহ আগে ডবি সাদ করেন্লাহি সাল্লাম আল মুসলিম আল মুসলিম আমি তো তাকে আরো বেশি কষ্ট দিলাম আমি তাকে বেশি লাঞ্ছিত করলাম অপদস্থ করলাম দুঃখ দিলামের মধ্যে এখানে পর্যন্ত আছে তিনজন মুসলমান এক জায়গা আছে তোমরা একজনকে বাদ দিয়ে দুজনে কথা বলবে না দেখেন কথা বললে আইন দেওয়া আছে যে ব্যক্তি এক আসো তোমরা দুইজনে খবরদার একজনকে বাদ দি কথা বলবে না ওর মনে ব্যথা আসবে অতবাসে মনে করবে না জানি আমার বিরুদ্ধে কি বলে এটাও একটা ইসলাম এটাও ইসলামের আইন मानदार जो बिना दोषे हत्या नष्ट हत्या कर ले जो पृथ्वी जी नेत মানুষ আছে এবং যত ফেরেস্তা আছে আসমান জমিনে সমস্ত মিলিয়া একজন ইমানদারের যান হত্যা করল হত্যা হচ্ছে কজন আর হত্যাকারী সবাই আল্লাহ করেন ইমানদারের এত দাম এত সম্মানিত ইজ্জত আল্লাহের কাছে একজনের প্রতিশোধে আল্লাহ সব জিনকে সব মানুষকে এবং সব ফেরেস্তাকে দুজবে দিবেন ইমানদার কজনের পরিশোধে প্রতিশোধে একজনের আল্লাহাকের নবী সাদ করেন্লাহে যান হত্যা করল জোরম ভাবে সমস্ত জিনেরা সমস্ত ফেরেস্তারা সমস্ত মানব সকল আমি নবী বলে দিলাম একজন ইমানদারের যানের প্রতি সবাইকে দুজনে দিবেন। কারণ এই পৃথিবীর এই পৃথিবীর দাম আল্লাহের কাছে ইমানদারের সাইটে কম সমস্ত পৃথিবী একজন ইমান আছে কি আছে বলুন তো ও যারা ইমানওয়ালার পাল্লা বাড়ি হবে সমস্ত পৃথিবী আরশ করছে লোহ কলম পাল্লা দিলে সেই পাল্লা হালকা হবে একজন যারা ইমানদারের দাম এত বেশি আল্লাপ নিজেই বুঝছেন তার গানের দাম আছে তার মালের দাম আছে এভাবে তার ইজ্জতেরও দাম বলেন না আছে ইমানদার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমার কাছে ভালো ইমানদারের সাহিত্য এত সম্মানি এত দামি কামি আমি আল্লাপাকের কাছে আর কোন সৃষ্টি নেই बतुल्ला शरीफ के हजरत अब्दुल्लाउ तला सामने सामने नहींला शरीफर साथ आवेगे কথা বলতেছেন কথা বলতেছেন কি কথা যে বাইতুল্লাহ তোমার পরিচিতি আমি জানি এবং মানুষ তোমাকে এবং তুমি মনে রাখো তুমি বাইতুল্লার সাহিত্য আল্লাহ পাকের কাছে একজন ইমানদারের দাম আরো কোটি কোটি গুণ বেশি উনি বলেন্লাহ বাইতুল্লাহ শরীফ তোমার না কত সম্মান কত ইজ্জত কত নর্ত বা মর্যাদা কিন্তু আল্লাহ পাকের কাছে তুমি বাইতুল্লাহ চাইতে একজন ইমানদারের দাম কোটি কোটি গুণ বেশি ज्जत नष्ट एज्जत नष्ट कर फिलबे की करी से आ माप ने सूझ थके मिले नीब आने तर माप नहीं से आपना माप कर दिल आनी माप पाए गा पा जदि दूर थी अथवा अपनी से मारा गल तक आनी तुना माप चाहते हैं आल्लाफक तो इज्जत नष्ट कर तो नहीं माफ चाहत माफ कर दियन आल्लाफाग देखी आल्लाफक आपके माफ करल्लाफ कर दें जारिवत कर दोष पीछने बोले आनी ताको माफ कर दीबें आल्लाफको माफ कर दीबें तकों माफ कर दीबें आपनार आग देखार कारण कहीं मिले একা দো শীটা আপনি শকুর থেকে পানি করছেন আপনি আল্লাহ করে দিবেন তার দোষগুলার পিছনে বলি তাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহাক আমার বইকে করে দেন আর আমি যার করেছি তাকে মাফ করে দেন তাকে মাফ করে দেন লাঞ্ছিত করে দেওয়ার নিয়ত অপমান করে দেওয়ার নিয়তে যেটা সে শরীরে খারাপ মনে গড়িটা এটা হল গৈব এটা হলো গৈবধ এখন সাহাবি বললেন নবী যদি দোষটা তার ভিতরে থাকে তগিবত হলো আজ না খাইলে আফগানিস্তান বলছেন তারটা আরো খারাপ এটাকে আমরা বাংলা বলি অসবাদ আরো বিত ভালো হয় বোকতান আরো বিত বলা হয় বোকতান বলা হয় সাহাবী বললেন ইন ফাকিলা ইন কান হফি মা ফি আখিমা আকুলু ফাকাদ ইবাত্তা ওয়ইন লাম ইয়াকুম ফি যদি ওই দোষটা তার ভিতরে থাকে হিগোধ করলা আর দোষটা না থাকলে তুমি অপবাদ দিলা এটা তো আরো খারাপ এটা আরো বড় গুণে আরো বড় গুণা অপবাদ আমাদের আমরা দেশে দশে সমাজে বোধ পবিত্র মহিলাকে এবং বোধ এভাবে আমরা পবিত্র ব্যক্তিকে আমরা অপবাদ দিয়া লাঞ্ছিত করতে চাই এটা আরো মারাত্মক কবিরা এটা আরো কবিরা পর ওকালের ভয় ভীতি না থাকলে মানুষ গুণা ছাড়তেই বলেন না পারে না পারে না আমরা যেন এগুলো না করি এগুলি খুব খারাপ আকলাক খুব খারাপ চরিত্র হয়তো আপনার আমার দাঁড়িয়েছে ফকটির ভিতরে হাত দিই তসবি করতেছে এমনও দেখা যাক বেশ একলাশ দেখাচ্ছে মাসাল্লাহ যদি এই সমস্ত অভ্যাস থাকে তাহলে আপনার আমার সব সব সব নবী আল্লাহ মুস্তফা বলছেন একজন ব্যক্তির আখলাখ বালো কারো ইবত করে না কারো শাকায়ত করে না কারো হবাক দেয় না কারো গোপন দোষগুলো চর্চা বলেন না করে না এবং সেভাবে সে কারো ব্যাপারে অহেতুক সে এইভাবে কোন মন্তব্য করে না কিন্তু সে ফরজ ঠিক রেখছে ওয়াজীব ঠিক রেখছে সুন্দর মোয়াক্ষাদা ঠিক রেখছে যদিও চিরজীবন তাহাজ না পড়ুক যদিও সে চিরকাল এভাবে নফল রোজা না রাখুক যদিও একসাথ চাষ্ট আল না বা পড়ুক আল্লাহ ফাক তাকে সবগুলো সব দিয়ে দিবেন সব সবগুলো আল্লাহাক তাকে দিয়ে দিবেন আল্লাহাকে নিবেশ করেন তার স্বভাব ভালো হওয়ার কারণে সে পুরা রাত নফল আবাদত করলে পুরা দিন নফল রোজা রাখলে যে স্বভাব আল্লাহ সেই পরিমাণ স্বভাব তাকে দিয়ে দিবেন আখলাক ভালো যে আপলা কি যে ভালো যে একরক ভালো যে আল্লাহাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বলছেন আমাদের আমলকে আল্লাহ পাল্লাতে ব্যক্তির আমল বেশি ওজনই হবে যে ব্যক্তির কাছে শেখায়তো নাই কারো অপবাদ নাই কারো কারো হৈত্যুক মন্তব্য নাই এবং কারো গোপন দূর চর্চা করে না কাউকে মামলাতে মোকদ্দা মতে জলম করি ফেলাই না কারো ইজ্জত নষ্ট করে না মাল নষ্ট করে না যান নষ্ট করে না এই ব্যক্তির আমল পাল্লাতে দিলে বেশি ওজন হবে जे जिन पाल्ला बेसि ओजन सेलो भलो चरित्र की तो भलो भलो चरित्र भलो चरित्र এই যেহেতু আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফায়েছেনমরতা তোমরা আমাকেও বলবে না আমাকেও বলবে না আমি যেন সকালবেলা পরিষ্কার কলক নিয়ে সব সাহাবিকে সমান চোখে দেখতে পারি এবং ইমাম বখারি রহিমা আমরা নিশ্চয়ই উনার জীবনে কিছু কিছু মুসলমান তো মাসাল্লা লেখাপড়া আমরা করি ইনামি উনি বড় গলা বলছেন ইনাম বোখারিমা হোল্লা বড় গলা বলছেন বড় আওয়াজে বলছেন যে আমি এই জীবনে কারো আমি এই জীবনে বলেন কারো বোধ করি নাই কারো গিবোধ করি নাই জীবনে আল্লাহ আমাকেই বেপারে পরকালে প্রশ্ন করবেন না আমি জিজ্ঞাসিত হব না জবাব দিতে হবে না আমি এই জীবনে কারো বদনামি করিনি আমি জীবনে কারো বাগনামে করি নাই ইমাম বোখারি রহিমা ভল্লার এত পরহেজগারী এত দিনদারি তাই তো উনি ইমাম বোখারি তাই তো উনি হাজার হাদিস আছে গোসল করছেন আর চার হাজার বার উনি নামাজ করছেন একটা হাদিস বারবার দিলে সাত হাজার উপরে হাদিস হয় আর উনি একটা হাদিসকে বারবার বাদ দিলে চার হাজার হাদিস এত গুরুত্ব দিছেন এত গুরুত্ব দিচ্ছেন তো বলছেন আমি জীবনে কারো বিভেন না করিনি আমি জীবনে কারো বৈভ করিনি আল্লাহ আহমদা আসল ইস্তাম বলছেন নবুল ইস্তাম বলছেন যে ইমানদার কোন ইমানদারের नष्ट कर दिल इा आज इमानदार देखले सामान्य एक बेपारे सामान्य बेपारामान्य बेपार एगुला এই কথা বলতে রাজি নাই দেখলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই মহব্বতটা নাই এই মহব্বতটা নাই একজন বেদিনের সাথে মন কথা কই কথা ঠিক না কথা বলেন আর আমরা আমাদের ভিতরে আগুন লাগাই রাখছি আমরা চোখের ইশারা আমরা এভাবে কানের ইশারা হাতের ইশারা মুখের ইশারা আমরা এভাবে করতে থাকি আল্লাহ নবী মোহাম্মদ মুস্তবাসালাম বলেন তাহলেদারের ভাই জুলম করতে পারে না জোলম দিকে ঠেলে দিতে পারে না তার মাল নষ্ট করতে পারে না এবং সেই ব্যক্তি যখন মুসিবতে হলে সাহায্য তাকে না করি পারে না সাহায্য না পারে না সাহায্য না মনে করে না একজন ইমানদার ক্ষুদার্থ কষ্ট পাচ্ছে আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা তো আমি আল্লাহ খুদা ও খুদরটা আমার আমি আল্লাহ ফাকু আমি আল্লাহ আমি ক্ষুদার্ত ঙ্গিব আল্লাহ ভাগ বলেন আমি উলঙ্গ আমার ছেলেকেটি মানলে আমাকে মানলে আমার ছেলেকেটি বড় কথা বলি আমাকে বড় কথা বললে একজন ইমানদার সে অসুখ কষ্ট পাইছে সে ওষুধ নাই থাকা নাই সে ডাক্তার আনতে পারে আল্লাহ পাক বললেন আমিও অসুস্থ তো বুঝলাম না আমার একজন ইমানদার বান্দা তোমার আত্মীয় মধ্যে বা তোমার প্রতিবেশীর মধ্যে বা তোমার মধ্যে লুঙ্গি ছিল না দেখা সেই উলঙ্গ থাকা মানে আমি উলঙ্গ থাকা তুমি তাকে লুঙ্গি দিলে আজ আমি তোমাকে জান্নাত দিতাম এবং আল্লাহ পাক একজন ধনী ব্যক্তিকে বলবে আমি আল্লাহ পাক ক্ষুদ্র ছিলাম তুমি আমার খানা কেন দিলা না আমাকে খানা কেন না, তখন সেই পৃথিবীর জান্নার দিতাম জান্নার দিতাম এবং আল্লাহ বলবেন একজন ইমানদারকে আমি আল্লাহ হাঁক আমি আল্লাহ অসুস্থ ছিলাম তুমি আমাকে কেন চাইতে না। আমাকে কেন ওষুধ দিল না তোমার সেই ব্যক্তিকে অবাক হয়ে বলবো আল্লাহবাক আপনি পৃথিবীর মালিক সুদুখের মালিক অত বুঝলাম না বা তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন বা তোমার কোনো এখন ব্যক্তি অহস্ত ছিল তুমি তাকে দেখতে গেলে আজকে আমি আল্লাহ আল্লাহবাক খুশি হইতাম তোমাকে জান্নাত দিয়ে দিতাম মনে লাফা ইমান এত সম্মান এত ইজ্জত এত নট্টভার রিবত হারাম কেন রিবর দ্বারা ইমানদারের ইজ্জত নষ্ট হয় ইমানদার কি নষ্ট হয় ইজ্জত নষ্ট হয় কলহ সৃষ্টি হয় মহব্বত কাটে যা মহব্বত থাকে না মহব্বত থাকে না ওই ব্যক্তির মধ্যে কোন মঙ্গল নাই যে ব্যক্তি নিজে কাউকে মহব্বত করে না তা কাউকে মহব্বত করে না হব্বত করেন এই জন্য আল্লাহ বারবার বলছেন যেমন দেখেন আল্লাহা নিজের ব্যাপারে তোমরা যদি আল্লাহ ফাঁকের আবাদত করতে চাও এখানে সে কথা বলেন না কি বলছেন মহব্বত এখানে আমাদের নিবুলাস্তা নিজে বলছেন আনা হাবি বল্লা আমি আল্লাহ ফাঁকের মাহবুব আমি আল্লাহের প্রিয় দন্দা আমি মা বলি না কারণ এসক শব্দ এটা পশুর সাথে সম্পর্ক সেটা ফাড়াফারি দভা দবি দশা দশি কুদা কুদি যেটা পশু করে কোরআন হাবি সে শব্দ আছে এসক শব্দ বলেন না নাই। আমরা প্রসুর মধ্যে দেখতে পাই জন্য নবুল বলছে আনা হাবি বলল আনা মাসো করল্লা বলেন না বলেন নাই এবং নবুল আস্তম বলছেন আলহ্বিল্লা ওয়াল বক জফিল্লা মিনাল ইমান মোহব্বত এটা হল ইমানের অঙ্গ এবং সমস্ত পৃথিবীর मानुषर मोहब्बत आश्चर्य कर दिल्ला যেমন আমরা এখানে মহব্বত বসছি ঝগড়া নাই বিবাদ নাই হয়তো কারো সাথে কারো তা লাগতেছে লাগতেছে। আমরা রিক্সাওয়ালা হোক পুলিশ হোক মজদুর হোক দোই হোক গরিব হোক নেতা হোক সে আমরা একসাথে আমরা এখানে বসে গেছি নামাজে মহব্বত আমরা প্রকাশ করি আমরা এইভাবে ঈদের মহব্বত প্রকাশ করি এভাবে আমরা আমরা জুমাতে মহব্বত প্রকাশ করি আল্লাফা মহব্বতকে বেশি দাম দেন মহব্বতকে আল্লাহা বেশি দাম দেন দেখেন এইভতের কারণে মহব্বত অষ্টা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় দুশ্মনী সৃষ্টি হয় কলহ সৃষ্টি হয় সমাজের মধ্যে মারামারি সৃষ্টি হয় আর মারামারি কলহ এবং ঝগড়া এত খারাপ যেটা আমরা সবকদের পেয়েছি নোবেল আসলাম এত গুরুত্বপূর্ণ রাত উনি বয়ান করে দিবেন নির্দিষ্ট করে দেখায় দিলেন উনি বের দিছিলেন কিন্তু দুজন সাহাবীর ঝগড়ার কারণে নির্দিষ্ট সময়টা বলেন উঠে গেল নবেল আসলাম এখন আমি তো আর বলতে পারবো না তোমরা এখন তালাস করো নির্দিষ্ট সময় বলে গেলাম তার মধ্যে একটা লাভ আমাদের আছে মুহূর্তের কথাটা গোপন সবাই খবরের কথাটা গোপন এবং জুম্মিন দোয়া কুবুল হয় সময়টা কিন্তু গোপন ठीक कर गोपन ना करते कथा दी अब्दुल करीम ष बस पर जुम्मन आसर पर मारा जाए तो अब्दुल करीम आसर आग पर्त जा सब करत असर आगे पाओवा करत আল্লাফাকত দেখেন ইতে মতটা গোপন থাকার কারণে জুমার দিন দোয়া কবুল হয় এটা আল্লাহাক যদি গোপন না করতেন যে খুঁদবার আগে দোয়া কবুল হয় তা আমরা সেই টমে দোয়া করতাম আর পুরা দিন उल आक्तिलाम जुम्मुद्दीन टाइम दबुल आसर पर खोदवार टाइम नाम सूर्य फजर पर त्रिसा काउल आता मत आ ছাব্বিশ তারিখ বিশেষ এবাদত করতাম নির্দিষ্ট করি দেন নাই তারপর আমরা করি নির্দিষ্ট করছি আর বোধ ব্যক্তি তো গরু আর ছাগল আর বেড়া আর ফেসকা কলি যা গোর্দালে দোড়া দিয়ে হবে এই কোন আলেম পৃথিবীর কোন গ্রহণযোগ্য কিতাবে দেখতে দেখাইতে পারবে না এ কিতাব ও কিতাব লাল কিতাব কালা কিতাব এই কোনা ওই কোনা এই ফিস্টটা ওই ফিস্টা বড় কিতাব শুভ কিতাব কোন পৃথিবীর কোন বাপের সন্তান দেখাইতে বরং যত ফেকারত বাড়াই দেওয়ার মাস খানা বাড়াই দেওয়ার মাসটা না আর যারা কথা বানাইছে তত খাইতে পারো হিসেব নাই ওদের নাই ওদের কিনে বলেন এলমে দিন নাই এলমে দিন নাই দেখেন আল্লাহ বা বুঝছেন ওয়াল্লা আমার বন্ধুবান্ধবীরা তোমরা খবরদার একে অপরের দোষগুলোর পিছনে তাকে ব্যয় করি দেওয়া নিয়ে তে এখন কথা হলো চারি পাঁচ জায়গাতে বিবোধ করা যায় সেটা হলো মনে করেন আব্বা আমার কাছে আপনি করলেন আব্বা আম্মা যেন ছেলে বিকে ভালো করে দেয় স্কুলে যাই নাই মাদার হাস যাই নাই বল খালাইছে সে তাস খেলায় আপনি দেখছেন বাজারে আস্তে করে আব্বা আম্মাকে বলে দিলেন তোমার ছেলেকে ঠিক করে দিও খবরদার নাম খারাপ হইতেছে এটা সে এর হলো না বলেন না এটা ভালো সংশোধন এভাবে আপনি টিচারকে বলবেন মাস্টারকে বলবেন যে ছেলে তো লেখাপড়া করে না বাড়িতে তার আপনি জিবোধ করিলেন তাকে সংশোধন করে দেওয়ার নিয়তে এটা ভালো সব এভাবে মনে করেন আপনি কাছে সেনাবাহিনীর কাছে কাছে কাছে করে আপনি একটা সুরের কথা বিবোধ করলেন ঢাকাইতের কথা সন্ত্রাসীর কথা যে আমাদের এলাকাতে ঢাকায়তে আছে সুর আছে ওই নাম ওই নাম এই তার বাড়ির মানে না আপনাকে বলে দিলাম কেন তাকে যদি নাকি ফেলা তাহলে হাজার হাজার জনতা শান্তি পাবে যে শান্তি পাবে এই না করেন যারা আন্তর্জাতিক খারাপ ফেরাউলান আবু জাহাল আবুল আহাব ও সাইবা অলিদ্দিনের মগিরা তস্তিমা নাসরিন এভাবে আরো তারা নাকি আলতু ফালতু কবি বের হয়েছে বেদিন এদের গিবত করতে পারবেন কারণ তারা যে খারাপ লোক এটা তো গোপন না এটা তো এমন প্রকাশ বা ওই ব্যক্তির বিদি চলে গেছে আপনি ফতুয়া চাওয়ার জন্য মূল কথাটা আপনি ওর পিছনে বললে এটা গুণা হবে না হয়তো আপনি ফতুয়া পুরোপুরি বলেন না পাবেন না আপনি তোকে লাঞ্ছিত করে দেওয়ার খেয়াল না হ্যাঁ সমাজে দেখা যা আমাদের কাছে রিভোর্ট আছে দিদি তালাকুয়ে গেছে হিল্লা সরও করে না এবং আদ্য না না পুনরায় আদ্যরমনে করে সে আবার সংসার করে অথচ সে জাহান নামে যাবে বোঝোগ যাওয়াটা সে সহজ মনে করলো আর দুনিয়াবি সরমকে সে কিছু মনে করলো না হ্যাঁ দুনিয়াবিসরমকে সে বড় মনে করলো আর বোঝোগে যাওয়ার কিছু মনে করলো না কিছু মনে করলো এভাবে বহু ব্যক্তি আছে হারাম বেছে সে জাহান নামে যাবে সে জাহান নামে যাবে তো এইভাবে একটা হলো পরামর্শ আপনি আমার কাছে পরামর্শ বা কারো কাছে পরামর্শ চাইলেন ভাই ছেলে বিয়া করাবো আমি आग्रादा घर आसि मे कमन आपनी जिज्ञासा करते जो मेयर विल सूखी मेरा मन करें बेदी जर आखला खराब है उन्हीं बोलते আপনি পরামর্শ সঠিক কথাটা বলতে হইতেছে কথা বুঝুন না মনে হয় এমন এমনি বাঙ্গানি দেওয়া হারাম যাকে বাঙ্গানি বলে একজন ছেলের মেয়ে তালাস করে আপনাকে জিজ্ঞাসা করে নাই আপনি তারা বললেন ভাই এখানে কেন বল আমি একটা মেয়ে সাই কোনটা হলো বাঙ্গানি এটা হলো বলেন না আর যদি আপনাকে বিশ্বস্ত মনে করি সে একটা গড় সংসার করবে আপনার রিপোর্টের উপরে তো আপনি তাকে হব কথা বলাটা জিগ परामर्श चाहिए दिनदार व्यक्ति होदि जार निर्भर करा जा सब कथा बुख्ते ना बोल गुना गुना আল্লাহ নবী মুদ মুস্তর মুক্তি হইতে হবে কথাটা বলতে হবে যেমন দেখেন হাদিসটা আছে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহামার কাছে একজন সাহাবি বললেন এ আলসুল্লাহ সাল্লাম আমি অমুক জায়গাতে বিবাহ করতে চাই দেখো ও সমস্ত বলছেন তাদের সুখের মধ্যে একটা আই আছে ভালো করে দেখো খবর তার আইবেলা মেয়ে বিয়ে করিবে না বলে তাকে সতর্ক করলেন যেন খারাপ মেয়ে তারপরে তিনটা বারো চারটা বারো একটা বারো আল্লাহ পাক বলছেন তোমরা শাদি কর তোমরা শাদি করো আল্লাহ বলছেন আল্লাহ প্রাক বলছেন তো দেখেন এইভাবে আমরা চারি পাঁচ আমরা আগ্রহ করতে পারবো সেটা হবে না সেটা গুণা হবে না এবার একটা মশা হার আছে ভাই আমি ব্যবসা করতে চাই আব্দুল করিমের সাথে আব্দুল করিম মানুষটা আমার অব্দার কিনা আব্দুল কাম আমার বাড়ির মানুষ বা আপনার বাড়ির মানুষ এখন আব্দুল করিম টাকা দেখলে পাগল হয়ে যা থানা দেখলে তার থানা হয়ে যাবে কথা বলছেন এখন আপনি কোনো টাকা গেলেই আর জীবনে টাকা পাবে না কিসের ব্যবসা আপনি তখন বলতে হবে না গুণা হবে না আল্লাহ ইমানদারি ইজ্জতকে তোর নাম দিছে যদি কোন পুরুষ বা কোনো মহিলার আপনি অববাদ দিলেন আপনি সাক্ষী আনতে পারলেন না আপনি বিবি সারি কামের অপবাদ দিলেন সাক্ষী আনতে পারলেন না আল্লাহ বলেন তুই আমার ইমানদার বন্ধার ইজ্জত নষ্ট করলে কেন আশিদুর রাখা সরাব খাইলেও আশিদুরা মারতে হয় সরাব খাইলে এখন আল্লাহ ফছেন কোরআন শিবুর আয়ার সামানই না জালদা যারা সাক্ষী আনতে পারে নাই অপবাদ দিছে কোন পবিত্র মহিলাকে কোন পবিত্র মহিলাকে আশি দুরা মারো চারটা সাক্ষী লাগবে সাক্ষী কথা কথা বলেন তো তিনটে আঞ্চে হবে না দুইটে আঞ্চে হবে না একটা আঞ্চে মনে করেন বাঁচছে হবে না চারটে সাক্ষী হতে হবে পুরুষ মহিলা হইলে হবে না আম্মাদন আয়সা হইলে হবে না মহিলা মহিলার জাইজে নাই এই ব্যাপারে মহিলার সাক্ষী জাইজে নাই এই ব্যাপারে মহিলার সাক্ষী সাইজে নাই আল্লাহা ইজ্জত কে তো দাম দিছে এখানে একটা কথা বোঝা দরকার যে বুঝলো সাতজন সাক্ষী রাখি তো এই দেহাইয়া কাম কেউ করবে না কি ভাই সাতজন সাক্ষী রাখি এই দেহাইয়া কাম কেউ করবে আল্লাহাকে খেয়াল হলো দেহাইয়া কাম সে করবেও না গোহনে করবে ইজ্জতটা বহাল থাকুক ইজ্জতটা বলেন বহাল থাকুক আর মধ্যে না হাসরে আমি আল্লাপাই ইজ্জত বহাল লাগবো যদি সেই দুনিয়াতে কান্দি দিল তো এখানে সে গোহন থাকলো সেখানে বলো আল্লাহাক চান যাতে আমার বন্দার ইজ্জত বহাল থাকুক সাতজন সাক্ষী দেহায় কেউ কাম করবেও না অতএ সে লাঞ্ছিত হবেও না আল্লাপাকের খেয়াল হলো তার ইজ্জতটা বহাল থাকুক এত দাম আল্লাহাক ইমামদারকে দেন বলছেন ওয়াই ললি হুমাজা হুমাজা হুমাজা বলা হয় যারা মানুষকে সামনে সামনে লাঞ্চিত করে সামনে করে ব্যক্তি তারা বলিয়া লুমা যা বলা হয় পিছনে যার করেন যিনি আল্লাহ আফবাক বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ আফবাক ধ্বংস করব বরবাদ করব আমি আল্লাহ প্রাকাস করব যিনি সামনে এবং পিছনে কোন ব্যক্তিকে লাঞ্ছিত করলেন অভদস্ত করলে অপমান করলেন ওয়াইল মানি হল কালিমাথুর আজাব এটা খুব ভয়াবহ শব্দ অথবা ওয়াইল এটা জাহান নামের একটা বিরাট বড় ময়দানের নাম জাহান নামের বিরাট বড় একটা আল্লাহ যারা সামনে এবং পিছনে কোনো কাউকে লাঞ্ছিত করে অপমান করে আমি আল্লাহ বললাম এদেরকে আমি আল্লাহফাক ওয়াইল করব। অর্থাৎ হালাক করব। অথবা এদেরকে আমি যোজকের বিরাট একটা ময়দান আছে ওইখানে নিয়ে ওদেরকে শাস্তি দেব। এখানে আমাদের অভ্যাস আসছে আল্লাহ জানেন কোরআন শরীফ আল্লাহ বলছেন পুরা কোরআন হলো শেফা আমরা হলাম রোগী বান্দাবান্ধী রুগী কোরআন শরীফ হলো শেফা ইটা হলো রহমত কোরআন নাই রহমত নাই কোরআন শরীফ নাই শেফা নাই কোরআন শরীফ নাই শেফা নাই হিন্দুর সাথে গলাগুলি করা হারাম মানাটা করা হারাম গোলাগুলি করা হারাম আর আমাদের নদীর আদেশ আল্লাহ পাকার আদেশ ইমানদারকে দেখলেই সালাম করো ইমানদারকে দেখলেই মোসাফা করো ইমানদারকে দেখলেই গলাগুলি করো एट लाभ की हो व्यक्तिमंदारे सालाम दे दसटा सपाई गलक्तिमानदार कर जिंदीगर सभी मागे जा কিন্তু আমরা পারের কারণে আমি কুমুক সালাম দেবো আমি কুমুকের সাথে মোসাফা করব। আমি কি গলাগলি এগুলি হাবিসের মধ্যে অধ্যায় আছে বাব আছে বাবুল মোসাফাহা বাবুল মহানাকা মহানাকা বাবু সালাম সালামের অধ্যায় মহানাকার অর্থাৎ কোলা কলি আর এভাবে আপনার মুসাফাহা হাতের সাথে আর আমরা আমি হয়ে গেলাম আমি তার কাছে হয়ে গেলাম না আমি জীবনের গুণাগুলা মাফ করাইলাম জীবনের গুনাগুলা বলেন না মাফ করাইলাম ইমানদার এত দামি হাত লাগাইলেও সব সালাম দিলেও সব ইমানদারের সাথে মোহানাকা করলেও বলেন না সব এক কোটা পানি দিলেন পানি খাবে সারা মুসলির মানুষ চার দোকান সামনে পাইছে ভাই তুই পানি দেের মধ্যে আসে আপনি যখন আমাকে চিনেন দৃষ্টি আমি যে শুক্রবার ওই দিক সেদিক দিয়ে ফাইতে ছিলেন না আর আপনি যে পানি খাইতে চাছিলেন আমি যে রেউটি পানি দিছি আপনি আমাকে ছিলেন তো সে যাবে বলবো আল্লাহাক আমি তো না দিলে আমি ব্যাপার নয় তাহার মতো নয় কিন্তু আপনি এর কারণে জান্নাত পাইতেছেন আপনার চার বা আপনার কাছে পানির কষি আছে প্রভৃতিও পানির চেঁচে তাই পানি খান এর কারণে আল্লাহাক আপনাকে আমাকে দুচক থেকে নাম কাটি জান্নাত দিতে পিছনে বলবা না এ তোমার ইম্যানি ভাই এ তোমার কি ভাই বলেন তো ইমানি ভাই ইম্যানি ভাই ইম্যানি ভাই নদীদেরকে বলা হয়েছে ইম্যানি ভাই কথা বুঝি নিবেন সব শিক্ষিত মানুষ उस नदीन पे दावारावारे मोम हिसाब सेल्लाह अल्लाह अभिका नदी के एलिकार ईमानदार बै को से अहुम सोहैब आहुम सोहैब आहुम मोसा अल्लाह ईमानदार के एलिकार ईमानदार उन्नत की बोलने दाय आगुन शब्दर मानी हलो मोहब्बत আমার পেটের বাই না বড় ভাই ছোট বাই না অর্থাৎ ইম্যানি মহব্বত বাই শব্দ আর বিতর্ক হলো মহব্বত নবীকে যদি আমরা ইম্যানি ভাই বলি এটা কি ফাঁকলো না মতো হলো কথা বলেন নাকি ইয়ে কি হল ছবি তো কোন আমাদের আর আমাদের আর মার্কেটের বড় ভাই ছোট ভাই না ওরান শরীরের আল্লাহ আল্লাহবাক নদীদেরকে এলাকার উন্নতের ভাই বলছেন আর আমাদের দেশের কিছু নামধারিতে ঢুকমুলি নবী ইমানি ইমানি ভাই ইমানি ভাই বললে নবীকে ইমানি ভাই বললে এটাকে পাহাড় বানায় সমাজের সামনে দেখা এরা অমুক এরা তুমুক এরা এই এরা সেই কোরআন শরীফ পড়েন আল্লাহ খুলি দিবে কোরআন শরীফ পড়েন আল্লাহাক বেমা খুলি দিবে কোরআন শরীফ পড়েন আল্লাহাক আপনার কলব খুলি দিবে আপনার কলব খুলি দিবে আল্লাহ আমার জ্ঞান খুলি দিবে সমস্ত জ্ঞানের কেন্দ্র হল কোনটা তো শরীফ হলো হাদিস শরীফ এরপরে হল আদি শরীর তো সমস্ত বেতা তার শরীর আমরা করতেছি যারা করতেছে প্রাণ শরীরের সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক জ্ঞান না থাকার বলেন না কারণ না থাকার কারণ আদি শরীরে ত্রু পর্যন্ত আছে আপনি এক জায়গাতে আছেন এক ব্যক্তি আরেক ব্যক্তির ইজ্জত নষ্ট করতেছে সেই আপনি তাকে বাধা দেবেন এই ভাই ও আমার আমাদেরই মেনি ভাই তুমি তার ইজ্জত নষ্ট করো কেন আপনি বাধা দিবেন তাকে হতে পারে আমার ইমানদার উন্মত ঘরে হয়তো তার সতর্ক ঠিক নাই অথবা সে বিভিন্ন কাজ আছে তোমার নজরে পড়লে ইতিহাসের ব্যাজ্জ হবে আমিও আমি নদী বলি দিলাম কারো বাড়িতে গেলে দরজা বরাবর দাঁড়াগ না কারণ আল্লাহ নিজেই বলছেন খবরদার কোন কারো বাড়িতে অনুমতি ছাড়া যাওয়া হারাম সালাম দিয়া না দিয়া যাওয়া সারা হারাম সালাম দিবা সেই তার প্রসাদ ঠিক করলো কাগসব ঠিক করলো তাতে তোমার নজরে সে খারাপ না পড়ে যাইতে তোমরা সালাম সারা যাইবানা অনুমতি অনুমতি সারা গেলে তার কোনো গায়েবা কোনো অবস্থায় খারাপ নজর পড়তে পারে আমার বান্দাবান্ধী লাঞ্ছিত হবে আমার বান্দাবান্ধী লাঞ্ছিত হবে আল্লাহাক এগুলি খেয়াল করছেন এগুলি খেয়াল করে আল্লাফাক আইন আল্লাহা কি বিষয় বলন্ত আইন দিছে আমরা আমাদের জুবানকে কন্ট্রোল করবো আমরা যেন জুবানা হাকিম লোকমান বলন্তনার মালিক ওনাকে বলতেছে যে আপনি দুটো জিনিস নিয়ে আসেন ছাগল চড়াইতেন সাগল চড়াইতেন যেগুলি ভালো যেগুলি ভালো তুমি সাগল জব করি সাগল জব করি উনি জিদ্দা নিয়ে গেছে আর কলক নিয়ে গেছে কে বলন্ত হাকিম আল্লাহমত দান করেছেন উনি একদিন ঘুমাইছেন গুমের তুলে দেখেন যে উনি ভালো ভালো কথা বলতেছেমের কথা বলতেছে আদেশের কথা বলতেছে অভির কথা বলতেছে লাভের কথা বলেন না বলতেছে ওনাকে বন্ধু বান্ধব বলে কে রে ভাই তুই না তারে কত মহব্বত করি ভাই কেমন আছেন ভালো আছেন এটা আব্বা মা কেমন আছে কত নত তার সামনে আর আমরা কুটি কুটি নিয়ামত যা আল্লাপাক আমাদেরকে দিলেন আমরা তো ওনার সাথে এত বাদ দেখাইতে পারি নেই এত মহব্বত দেখাইতে পারিনি আমি জীবনে মিথ্যা কথা বলি নেই আর জীবনে আমি আল্লাহ ভাগের সবসময় বেশি মহাব্বত করছি আল্লাহ ভাগ আমাকে মহাব্বত করেছেন উনি ছাগল জগত নিলেন একটা হল জিদা একটা হল কলম এখন মালিকে বলে যে আপনি পাও আনলেন না মাথা আনলেন না আপনি খেট আনলেন না আপনি বারাল আনলেন না নারী বুড়ি না এগুলি কেন আনলেন সামরা আনলেন না তবজুর এটাই হল মানুষের মধ্যে ভালো অঙ্গ কলব আর হলো জোবান আমরা কলবে আল্লাহকে স্থান দেব আর জোবানে আমরা আল্লাহকে স্বীকার করবো আল্লাহ আমাদেরকে জানলা এই জন্য আল্লাহ বলছেন পৃথিবী আমি বানাসী বটে এক বড় সাগর পাহাড় পর্বত আমি আল্লাহ আল্লাহা কোন জায়গাতে আদি না আমার ঘর কোনটা আমার ঘর হলো একজন নম্র ভদ্র সরল সহজ ইমানদারের কলব স্থান হলো ইমানদারের কলব অর্থাৎ ইমানদার কলবে আল্লাহকে জায়গা দিলেন আল্লাহ ফাকে বিশ্বাস করলেন বক্তি শ্রদ্ধা রাখলেন ইমান রাখলেন কিছুদিন এবং জোবান জোবান আমরা এই এভাবে আমরা আল্লাহ পাকে কথা বলি নিজের কথা আমরা বলি কিছুদিন পরে আবার মালিকী বলছেন এই লোকমান হাকিম ইয়া করো সাগল জবে করো দুটো খারাপ অঙ্গ নিয়ে আসো বলে কি কলমায় কফুর বলিয়া মানুষ এইভাবে দুজব কামাইতে পারে এইভাবে মানুষ আল্লাহ পাখে কলব স্থান না দিয়া কলব আর হলো জুবান সব বড় ভালো অঙ্গ আবার সব বড় না খারাপ অঙ্গ আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা বলে সখির ইসারা কথা বলতেন না কথা বলতেন হত্যা করি দোকি বলেন পরে পরে ক নবী আপনি আমাদেরকে সফীর ইশারা করতেন আমরা হত্যা করতাম নগির বলছেন নবীরা শকীর ইশারা কথা বলেন না নবীরা সকীর ইশারা বলেন না কথা বলেন না कब बड़ कथा प्रिय नबी मोहम्मद मुस्तफाला नामे एक कथा बोल इसम बोलान तुम्हारे कथा जब सागर झड़े दे आई करगर प्रणिर सीते तुम्हार कथा ना पाकि সাগরের পানির ছাইতে তোমার কথা না বাকি যাবে এই জন্য জোবানকে কন্ট্রোল করা দু যোগে বেশিরভাগ যাওয়া হয় জোবান দিয়া আর বৃহস্ত যাওয়া হয় বেশি কি দিয়া বলুন তো জোবান দিয়া দু যোগে বেশিরভাগ যাওয়া হয় এভাবে আমাদের লজ্জাস্থান দিয়া আর জান্নাতে যাওয়া হয় সেটাকে হেফাজত করিয়া জাননা আমার যে উম্মত জিদবার জিম্মাদার হয়ে গেল এবং লজ্জাস্থানের জিম্মাদার হয়ে গেল আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম আমার যে উম্মার জিম্মাদার হয়ে গেল আর আমার যে উমক লজ্জাস্থানে জিম্মাদার হয়ে গেল আমি তার জন্য এবং আউবক সিদ্দির রদিয়াল্লাহ আমরা যাকে সবাই চিনি যার মর্তবা নদীদের পা যেখানে ওনার মাথা কথা না নদীদের পরে কি আব্দুল কাদি এক থাল্লা দিলে আর পৃথিবীর সমস্ত অলি বুজুগো সহ ইমানদারকে এক থাল্লা দিলে ওয়াশির পাল্লা বাড়ি হবে সেহাশির মাদার কই ওরস কই হ্যাঁ ভাই দেখ কই লাল সালু কই সহজ কথা আল্লাহ ফাক আপনাকে আমাকে বোঝার তো ঠিক দান করুক আমি বলেন সহজ কথা হক কথা আল্লাহাক আপনাকে আমাকে সহজে বোঝার তো ঠিক দান করুক এবং পরে। আমি আল্লাহ ফাঁকের ঘরে বইতেছি কারণ সেই গড়া অত বেশি ভালো কথা না আমার অজু আছে আল্লাহ ফাঁকের ঘরে বইতেছি আল্লাহ কসম পছন্দ সাহাবাইকেরামের পরে সাহাবাইকারের বলেন পরে যে ব্যক্তিটা সবসাইতে বেশি দামি অনু হলেও ওয়াইস্করণ উনি কি করেন সবসাইতে বেশি মারাফত যার কাছে আছে উনি কি বলেন এবং আপনারা মেক্কাশরী বাংলা হাত হাদি বলি পড়বেন অলব খুলি যাবে বাবু ওয়াস লেখা আছে বাবু ওর কই। বন্ধু ও দাদা ও মামা ও চাষা আপনার হাত হাত দড়ি বলি এত শোক খুলেন এত কলক খুলেন দাতি মিলিয়ে খপ করে না সুট খপরে পড়বেন না কি ভাই ঠিক না পারি কি বলেন ভাই মেশকা শরীরে মেশকা শরীরে শাহবাই কলামের ফজিলর সারিফলি ফজিলন ওয়াসকরণীর ফজিলন আম্মাদান ফজিলন মজুদের দেবীর ফজিলন এভাবে শাহবাই কালামের গুণাবলীর উপরে কি আছে বলেন না অধ্যায় আছে কি আছে আর সেখানে আছে বাবু ওয়াস করণী ওয়াস এত বেশি দুজন শাহবাই কালামের পরে পৃথিবী তার কেউ হজরতারুককে বলছে আমাদের নবীকে দেখলে সালাম আগে দিবা সালাম খবরদার সালাম পাওয়ার অপেক্ষা থাকবে না এবং তার সাথে আগে মোসভা করিবা এবং তুমি তার সাথে তুমি তার থেকে আগে দোয়া চাইবা তোমার বোমার মাকর জন্য ওর থেকে দোয়া চাইবা অথচ উনি সাহাবি মন উনি দেখা রোশ কই ওনার লাল সালু কই ওনার ব্যাগ কই ওনার নাম পতাকা কই ওনার নামে রিক্সা কই ওনার নামে সারি ডাল কই ওভাই ও বাপ ও দাদা ও শাসা ও মামা আপনার সাধুই বলি আর কতদিন বলে থাকবেন আর কতদিন সিঁড়ি কুহরি করবেন আর কতদিন বেদাত কাম করবেন আর কতদিন লেখাপড়া না করি বেদাতি মুলীকে লক্ষ লক্ষ টাকা দিবেন আর কতদিন দিবেন গরিবকে দেন মিস্ককে দেন অসহায়কে দেন কুদার্ত ব্যক্তিকে দেন বস্ত্রহীন ব্যক্তিকে দেন আপ মাকে দেন এটি মিস্ককে দেন আপনি দেন আপনার বাসা আপনি দেন একে আপনার নকল ফরজ আর ফর সত্যের ফরজ জকার দেন আপনার ফরজ সে শাহজালালের মতারে যাবে আর কুটুই শাহজালাল তার ঘরের সামনে তার বাপ তার মা শরীয়তের বিধানদাতা আমাদের নদী নাম উল্লেখ করি বুঝছেন জনের কবর জারত করিলে আমি নবী বলি বিলিয়াম সিং দিগির গুনা খাতা গাড়ি ঠিক করে পোষা তোলে সফর সিলেট সফর এগুলি কেশি খেল আম গাছ তোলে সুপারি গাছ তোলে নিক গাছ গাস্তলে হুন্ডাল গাস্তলে। তোলে গাস্তলে গাছ গাস্তলে তোমার কুঠি শাহজালাল কেন আছে কি করে দিল বেতা তুই সমাজটাকে কি করে দিলো আলম পাবলিক কে কি করে দিলো কুটি কুটিদেরকে কি করে দিলা সজ্ঞিনা আল্লাহ কৃমনা আল্লাহ inna wala taharinna allahumma ardhina wardna anna allahumma hadina wahdina wahdinna jami'a allahumma hasibna hisabay yaseera allahumma barik lana fil maut wa fi ma ba'da al maut allahumma inna nas'al karijata fawl janna wa na'uduka নিয়ে হাত উঠালাম এদের কাবলি সর্মান এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়ে আল্লাহবাকিফিল্লাহবাক আমরা যারা কোরআন শরীফের তফসিল করলাম শুনলাম সবাইকে আমল করার কৌপে দিয়ে নাল্লা আয় আল্লাহবাহ কোন দিন মরে জানি না কোন জায়গা মরে জানি না জুমার দিনের শহীদ শাহাদাতের মহম্মসিব করিয়ে দিয়ে নাল্লাহ আয় আল্লাহাক আমরা দুরু শুরু করেছি মাওলা দুরু দুরু আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়ে আল্লাহ আয় আল্লাহাক আমরা দুর্বল মশামাসির কামড় সহ্য করতে পারি না পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না জাহান্নামের আজাদ সহ্য করতে পারবো না মেহরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিয়ে নাল্লাহ আয় আল্লাহাক আমাদের হাতের দিকে দেখেন পুনের দিকে দেখবেন না আমাদের চেহারা দিকে দেখেন পুনর্েন নাগল বানাই না সত্যি দিলেন অর্ধাঙ্গ বানাই দিয়ে না ইমানদার বানাইলেন কাফের বানাই দেন না এলমে দিন দিলেন জাহেল বানাই দেন না সারের মত মাল দিলেন ফকির বানাই দিয়ে না আয় আল্লাহাগুলো ছেলেকে কাফের বানান কাফের ছেলেকে নি করি আমাদের ছেলে বি যেন না হয় সুসন্তান বানায় ব্যর্থ দান করে দিয়ে আল্লাহ আয় আল্লা কাালিজির ব্যবস্থা করে দেন অক্ষানি ওলাের সম্মান বাড়াই দেন না হয় আপনার দিন দুনিয়াতে থাকবে না আয় আল্লা বা রমজান মাসে কবুল হয় আগামী বছর রমজান মাস সন্দ এই রমজান মাসে দুজন থেকে নাম কা আজ আপ করে দিয়ে নাল্লা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাষা চাষি শ্বশুর শাশুড়ি যত ইমানদার আত্মীয় আত্মীয় মারা গেল কারো हिंसा नाई सबई खबर के जगनाथ बागान माना